মানবতার সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবীনা মুহাম্মি ওসহাবিহি আজমাইন আিসটিভি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় বিগত কয়েকটি পর্বে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম অন্তরের আমল সমূহ প্রসঙ্গে মানুষের অন্তর ভালো এবং মন্দ দুই ধরনের কাজই করার ক্ষমতা রাখে আমরা বিগত কয়েক পর্বে মানুষের অন্তরের মন্দ স্বভাবসমূহ বা অন্তর দ্বারা মানুষ যে সমস্ত মন্দ কাজ করে থাকে সেগুলোর আলোচনা করে আসছিলাম আজ আমরা এমন একটি বিষয়ে আলোচনা করব যেটি মানুষের অন্তর দ্বারা সম্পাদিত মন্দ কর্মসমূহের মধ্য থেকে অন্যতম আর সেটি হল ক্রোধ বা গোসা ক্রোধ বা গোসা এটা এমন একটি গুণ যার ফলে পৃথিবীর বহু সংসার ভেঙ্গেছে। যে ক্রোধ বা গোসা পৃথিবীর বহু বনি আদমের হত্যার কারণ যে ক্রোধ বা গোসা বহু বন্ধুর মাঝে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হওয়ার দোষে দুষ্ট যে ক্রোধ পৃথিবীর বহু নগর এবং শহর ধ্বংসের অন্যতম প্রধান কারণ যে ক্রোধ থেকে একজন মানুষ তাঁর স্বাভাবিক স্বভাব এবং চরিত্র স্বাভাবিক গুণ এবং বৈশিষ্ট্য থেকে বের হয়ে যায় যে ক্রোধ মানুষকে তার মানবীয় ইতিবাচক গুণ এবং বৈশিষ্ট্য থেকে বের করে কোনো কোনো ক্ষেত্রে চতুষ্পদ জন্তু বা তার চাইতেও নিকৃষ্ট স্তরে নামিয়ে নিয়ে আসে চতুষ্পদ জন্তু অথবা তার চাইতেও নিকৃষ্ট স্তরে নামিয়ে আনে শুধু দর্শক এই ক্রোধ একজন মানুষ হিসাবে আমাদের সকলের মধ্যেই থাকবে এবং থাকাটা খুবই স্বাভাবিক ক্রোধ বা মানুষকে যতটা নিচে নামাতে পারে পৃথিবীর যত নিচু কাজ হতে পারে সব ধরনের নিচুতা সব ধরনের নোংরামি স্বভাবগত মন্দিক সমস্ত কাজ করাতে পারে একজন মানুষকে যেই দুঃস্বভাবটি অন্তরের সেটির নাম হলো ক্রোধ এই ক্রোধ মানুষকে আল্লাহ সুবাহানওয়া থেকে এক অনেক দূরে সরিয়ে দেয় সময় তো একজন মানুষ হিসাবে আমাদের মাঝে যেমন ভালোবাসা থাকবে খুবই স্বাভাবিক একইভাবে ক্রোধ একজন মানুষ হিসাবে আমাদের মধ্যে অবশ্যই থাকবে আল্লাহ সুবাহান আলা আমাদের মাঝে ক্রোধ এবং ক্রোধের বিপরীত ভালোবাসা স্নেহ মমতা এসব বিষয়গুলো আল্লাহ তালা মানুষের মাঝে দিয়েছে। কিন্তু এই ক্রোধ একটি পর্যায় গিয়ে যদি আমাদের নিয়ন্ত্রণে না থাকে এ ক্রোধ যদি কোনো একটি পর্যায়ে গিয়ে আমরা নিয়ন্ত্রণে করতে না পারি তাহলে সে ক্রোধ আমাদের দুনিয়া এবং আখেরাত উভয় জগৎকে ধ্বংসের অন্যতম কারণ হয়ে দাঁড়াবে সময়তে তো পানি ছাড়া যেমন নৌকা বাঁচে না কিন্তু সেটা অতিরিক্ত হওয়া ক্ষতিকর ঠিক একইভাবে মানব দেহে যেমন রক্তের প্রয়োজন রক্ত মানুষ বাঁচে না কিন্তু সেটির অতিরিক্ত হওয়া অতিরিক্ত প্রবাহ হয়ে যাওয়া সেটি যেমন ক্ষতিকর ক্রোধ এটি ছাড়া কোনো মানুষ হতে পারে না মানুষের অস্তিত্ব কল্পনা করা যেতে পারে না কিন্তু এই ক্রোধ যখন মাত্রার চাইতে বেড়ে যায় তখন এমন কতগুলো পরিণতি ডেকে আনে যা কোনোদিন স্বয়ং যে ব্যক্তি ক্রোধ বা রাগ করেছেন তিনি নিজেও আশা করেন না অথচ ইয়াকা ও কল্য মা মিন। ইয়কাদার্মিন বর্ণিত হয়েছে যে কাজ করলে তোমাকে একসময় পস্তাতে হয় আক্ষেপ করতে হয় তোমাকে রীতিমতো ওজোরখাহি করতে হয় সেরকম কাজ থেকে তুমি বেঁচে থাকবে সম্মানিত দর্শক বৃন্দ নিঃসন্দেহে আমরা কেউই চাইব না যে আমার কোন কাজ কোনো কৃতকর্মের পরবর্তীতে কোনো একটি পর্যায়ে এসে আমি ক্ষমা যেন চাইতে হয় এই জিনিসটি আমাদের কারোরই কামনা থাকবে না সমিত দর্শকবৃন্দ আমরা কেউই চাইব না যে আমাদের কোন কৃতকর্মের পরিণতিতে কোন একটা পর্যায়ে এসে আমাকে ক্ষমা চেত হয় অতএব যে জিনিসটি আমাদেরকে করতে হবে সেটি হলো ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে ক্রোধকে কন্ট্রোল করতে হবে যত্র তত্র ক্রোধের প্রয়োগ করা যাবে না যে কোনো মাত্রায় রাগ করা যাবে না আবু হরের রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত একবার একজন সাধারণ ব্যক্তি আসলেন রসুল্লাহ সাল্লাহ আলহিহি সাল্লামের দরবারে এসে বললেন অসিনী ইয়ার রসুলাল্লাহ আমাকে একটু ওসিয়ত করুন উপদেশ দিন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহসাল্লাম সে ব্যক্তিকে বললেন তবল তুমি রাগ করো না লোকটি আবারও রসুল্লাহ সাল্লি সাল্লামের দরবারে আরস করলেন ইয়া রসুলাল্লাহ আমাকে একটু ওসিয়ত করুন উপদেশ দিন আল্লাহ রসুল সল্লাহ আলহিহ্লাম তাঁকে আবারও একই উত্তর দিলেন বললেন লা তাগদব তুমি গুসা করো না লোকটি তৃতীয় বারো একই প্রশ্ন করলেন অসুলাল্লাহ আমাকে একটু উপদেশ দিন রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তাঁকে তৃতীয় বারো একই উপদেশ দিয়ে বললেন লাহ তাগদব গুসা করো না রাগ করো না বুখারিতে বর্ণিত এহাদিস থেকে আমরা বুঝতে পারলাম রাগ না করার নির্দেশ রসুল্লাহ সাল্লিয় সাল্লাম নিজে দিয়েছে আমরা যারা কোথায় কোথায় রাগ করি যত্র তত্র রাগ করি মাত্রায় অমাত্রায় নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণের বাইরে আমরা রাগ করে থাকি আমরা একজন মুসলিম হিসাবে আমাদের প্রিয়তম রসুল সাল্লাই সাল্লামের এই উপদেশ তাঁর এই নিষেধাজ্ঞাকে আমরা সবসময় যদি মাথায় রাখি তাহলে ইশা আল্লাহ আমাদের কোনো রাগের পরিণতিতে আমাদেরকে পস্তাতে হবে না কোন রাগের পরবর্তীতে আমাদেরকে ওজর খাহি করে ক্ষমা চেয়ে নিজের মাথাকে নিচু করতে হবে না সম্মানিত দর্শক যে সাহাবির রসোল্লাহ সাল্ল্লা আলাই সাল্লামের কাছে ওসিয়ত চাইলেন তিনি চিন্তা করলেন হয়তো আমাকে বিভিন্ন ধরনের উপদেশ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দিবেন সেজন্য তিন তিনবার তিনি উপদেশ কামনা করলেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তাঁকে একই কথা বারবার বললেন কারণ হয়তোবা লোকটির ভিতরে অতিরিক্ত রাগ করার প্রবণতা ছিল আল্লাহ রসুল সাল্লিয়া সাল্লাম চেয়েছেন যে তাঁর রোগ যেন সুস্থ হয় তিনি যেন রোগ থেকে মুক্ত হন তিনি যেন ক্রোধ এবং অতিরিক্ত গুসায় অন্ধ হয়ে যাওয়া থেকে বের হয়ে আসতে পারেন এইজন্য তাকে অন্য কোনো উপদেশ না দিয়ে শুধুমাত্র রাগ না করার উপদেশ দিলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম একইভাবে সহি বুহারে এবং মুসলিমের আরেকটি বর্ণনায় রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এরশাদ করেছেন লেইস এদিদু বিসুরাহ কেউ কাউকে কুপকাত করে ফেলল কুস্তিতে এই ব্যক্তিকে মূলত বীর বলা হবে না এটি আসল বীরত্ব নয় এটিও বীরত্ব কিন্তু আসল বীরত্ব কাউকে কুপকাত করে ফেলার মধ্যে নয় বরং আসল বীরত্ব নিহত কোথায় ইনামা সদীদ আল্লামলি কুনফসাহ হাদব যে ব্যক্তি রাগ এবং গুসার সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এই ব্যক্তি হলো প্রকৃত বীর এই ব্যক্তি হল আসল বীর শুধু দর্শক আমরা প্রত্যেকে এ হাদিসটিকে সামনে রেখে আমাদের যার যার অবস্থাকে একটু বিবেচনা করি একটু মেপে দেখার চেষ্টা করি যে আমি আমার জীবনের যে সমস্ত মুহূর্তগুলো ক্রোধের মুহূর্ত হয়ে থাকে সে সকল মুহূর্তে আমি আমার নিজকে কন্ট্রোল করতে পারি কি পারি না যদি আমি ক্রোধদের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারি আমি কি বলি সেটি আমার নিয়ন্ত্রণে থাকে না আমি কি করি সে কাজটি আমার নিয়ন্ত্রণে থাকে না ক্রোধের বসবতি হয়ে আমার বলা এবং করা মাত্রাকে ছাড়িয়ে চলে যায় এই যদি আমার অবস্থা হয় তাহলে এ হাদিসের আলোকে আমরা নিজেদের ব্যাপারে নিশ্চিত সিদ্ধান্তে আসতে পারি যে আমরা প্রকৃত অর্থে আমাদের ভিতরে কন্ট্রোলিং পাওয়ার নেই আমাদের ভিতরে নিয়ন্ত্রণ ক্ষমতা নেই আর নিয়ন্ত্রণ ক্ষমতা না থাকা যে কোনো ব্যাপারে এটি একজন মানুষের জীবনকে ধ্বংসের দ্বার প্রান্ত পর্যন্ত নিয়ে যেতে পারে বিশ্ব মানবতার জন্য এসেছেন তিনি যে ইসলাম আমাদের জন্য উপস্থাপন করেছেন তিনি যে ইসলাম আমাদের জন্য এনেছেন এই ইসলাম একজন মানুষকে সকল উত্তম গুণাবলিতে গুণান্বিত করে একজন মানুষকে সার্বিক দিক থেকে সর্বদিক থেকে পরিপূর্ণতা দেওয়া এটাই হলো এই ইসলামের অন্যতম লক্ষ্য সম্মানিত দর্শক একজন মানুষ তার অনেক ভালো গুণ থাকতে পারে তিনি হয়তো অনেক বড়ো শিক্ষিত তিনি অনেক দানবীর তিনি হয়তো অনেক বড়ো পদের অধিকারী তার হয়তো অনেক উত্তম চরিত্রও আছে, অনেক গুণাবলীও আছে ইতিবাচক কিন্তু এর রাগ এমন একটি জিনিস রাগের কারণে অনেক ভালো গুণ পর্যন্ত মানুষের ধামা এবং চাপা পড়ে যায় রাগের কারণে মানুষের অনেক ভালো ভালো কাজ সম্পূর্ণ মূল্যহীন হয়ে পড়ে আপনি প্রচণ্ড ভদ্রতা দেখালেন কারোর সাথে দীর্ঘদিন থেকে তার সঙ্গে আপনি সদাচরণ করে আসলেন জীবনের কোন একটি পর্যায়ে এসে আপনি তার সঙ্গে রাগ করে বসলেন আর রাগটা এতটাই মাত্রা ছাড়িয়ে গেছে যে আপনার যাবতীয় ভদ্রতা সব কিছু ধুলোয় মলিন হয়ে গেছে সম্মানিত দর্শক এটাই কিন্তু বাস্তবতা একজন মানুষকে অপমানিত করার জন্য একজন মানুষকে নিজুতার সর্বনিম্ন স্তরে নামিয়ে আনার জন্য এ রাগের চাইতে দায়ী রাগের চাইতে বড়ো কোনো দোষ একজন মানুষের ভিতরে আর নেই এই জন্যই রসল্লাহ সাল্লিয় সাল্লাম বিভিন্ন আঙ্গিকে আমাদেরকে গুসা করার জন্য গুসাকে নিয়ন্ত্রণ করার জন্য নির্দেশ করেছে কত চমৎকার কথা তিনি বলেছেন কাউকে কুপকাত করে ফেলা এর ভিতরে বিরত্ব নিহিত নয় কাউকে কুপকাত করে ফেলার মাঝে বিরত্ব নিহিত নয় বিরত্ব নিহিত হল একজন মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারার ভিতরে গুসার মধ্যে সম্মানিত দর্শক রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে যে ব্যক্তি উপদেশ চাইলেন আর তাকে তিনি লক্ষ্য করে বললেন তুমি গুসা করো না তিনবার বললেন গুসা করো না গুসা করো না সম্মানিত দর্শক এখান আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম গোসাকে কন্ট্রোল করার বিনিময়ে জান্নাতের ঘোষণা পর্যন্ত দিয়েছেন আরই এই গোসা মূলত অহংকার থেকে সৃষ্টি একজন মানুষ গোসা কেন করে একজন মানুষ গোসা করে এজন্যই যে অন্যের কোন কাজ অন্যের কোন কথা বা অন্য যে কোনো একটি বিষয় সেটি দেখার পরে তিনি সহ্য করতে পারছেন না তিনি মনে করছেন যে এটি অন্তত তার বেলা হওয়ার কথা নয় এটিকে তিনি মেনে নিতে পারছেন না এটা এক ধরনের অহংকার থেকে হয়ে থাকে এ বিষয়ে আমরা আরও আলোচনা করবো ইনশাআল্লাহ এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত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 আমরা আনন্দ জানার রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় रंग मंगलवार रत दस टेब समचारकाल साढ़े आठ टाइम नियंत्रण मानवतार कल्याण निर्जेश मुस्लिम देश गुलनस कमान पुरस्कार घोषणा कर ড আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মদন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম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 अनुष्ठान, सुधी दर्शक बरत स्वागत आज के आलोचन आलोचना चल रही क्रोध एम एक गुण जेटी मूलत अहंकार थे सृष्टि একজন মানুষের অন্তরে যখন অহংকার আসে সে অহংকারের ফলেই মানুষ ক্রধান্ধ হয়ে যায় সে অহংকারের কারণেই মানুষ ক্রধান্বিত হয়ে যায় সে কারণেই মানুষ এর ভিতরে গোসা এবং রাগ প্রকট আকার ধারণ করে আর অহংকার এটি সকল গুনাহের মূল যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সোল্লা সাল্লাহ আলি হুসাল্লাম বললেন তিনি জান্নাতে যাবে না তার জন্য জান্নাতে হারান অতএব আপনি যে রাগ করছেন রাগের পেছনে যে আরেকটি দুঃস্বভাব নিহিত আছে সেটিও মাথায় রাখা দরকার শুধু পেছনে নিহিত আছে তা নয় ক্রোধ বা রাগ এটার পিছনে যেমন নিহিত আছে একটি বড় ধরনের অপরাধ অহংকার ক্রোধের পরবর্তীতে বা সামনে আরো অনেক অপরাধ অপেক্ষা করছে এ ক্রোধ থেকে মানুষ মানুষের প্রতি অত্যাচার করে মানুষ নিজের প্রতি অবিচার করে এ ক্রোধ থেকে মানুষ মানুষকে হত্যা করে ক্রোধ থেকে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে এই ক্রোধ থেকে দাম্পত্য জীবন ধ্বংস হয়ে যায় এই ক্রোধ থেকে মানুষ আল্লাহর হুকুম থেকে বের হয়ে যায় তাহলে ক্রোধ এমন একটি অপরাধ যার পেছনে রয়েছে একটি মহা অপরাধ অহংকার এবং যার সামনে রয়েছে আরো বহুবিধ অপরাধ এবং অন্যায় অনেক মন্দ থেকে মন্দ দুঃস্বভাব এবং খারাপ কাজ সমূহ সম্মানিত দর্শক রাগ করার আগে ক্রোধ যখন আসবে সেই মুহূর্তে এক ক নিজের প্রতি নিজে একটু আমরা দৃষ্টি দেই যখন আমরা ক্রোধ রাগ করতে যাবো ওই মুহুর্তে একটু চিন্তা করি কল্পনা করি যে আমি ক্রোধ বা রাগ দেখাচ্ছি আমি রাগ দেখাচ্ছি রাগ দেখানো আমার শোভা পায় আল্লাহ সুবাহ বলেন মানুষের জীবনে এমন একটি সময় ছিল যখন উল্লেখ করার মতো কোনো উপাদান কোন বস্তু সেই ছিল না আমি আমার জীবনের একটা পর্যায়ে এমন একটি উপাদান থেকে আমাকে সৃষ্টি করা হয়েছে যে উপাদান উল্লেখ করার মতো কোনো বিষয় ছিল না অথবা তারও আগে আমার যখন অস্তিত্বই ছিল না আজ আমি রাগ দেখাচ্ছি গুসা জাহির করছি এটি অহমিকা এটি নির্বুদ্ধিতা এটি বোকামি ছাড়া আর কিছুই নয় সম্মানিত সুধী আসুন ক্রোধ এবং রাগ করার আগে একটু চিন্তা করি যে রাগ করা তো আমাকে শোভা পায় না আমি তো আল্লাহ তালার গোলাম আমি তো আল্লাহ তালার বান্দা আমি তো অত্যন্ত দুর্বল আল্লাহ তালার এক সৃষ্টি যাকে আল্লাহ তালা কাবু করার জন্য একটি সেকেন্ড যথেষ্ট সম্মানিত দর্শকবৃন্দ আসুন ক্রোধের পরবর্তী পরিণতি ক্রোধের পিছনে থাকা অন্যায়সমূহ এবং আমার জীবনের বাস্তবতাকে উপলব্ধি করে আমরা প্রত্যেকে সুন্দরের পথে আসি ক্রোধকে নিয়ন্ত্রণ করি কন্ট্রোল করতে শিখি নিজের রাগকে तब लाभ कर जाना तब अनुसारी होते रसुल्लाह सल्लाह सल्लम तब होते प्रकृतवीर तब बाचतेब ग जरा राग एवं गोस्ा के कंट्रोल करते नियंत्रण करते तल्ला सुबह तला भलोबाशें प्रचंड भावे भलोबाशें आल्लात्यंत প্রিয় পাত্র হতে পারেন সকল ব্যক্তিরা যারা রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন রাগের সময় যারা আত্মনিয়ন্ত্রণ করতে পারেন তাদের প্রসঙ্গে সহি মুসলিমের একটি হাদিস এসেছে রসুল্লাহ সাল্লিয়াম আশাজ নামক এক ব্যক্তিকে বলছিলেন ইন্নাফিকেই তোমার মাঝে দুটি স্বভাব আছে দুটি ভালো গুণ আছে ইহাবু হুম যে গুণগুলোকে আল্লাহ সুহানা ভালোবাসেন আল্লাহর কাছে সেগুলো অত্যন্ত প্রিয় তার একটি হল আল হেলম আরেকটি হল বল একটি হলো ধৈর্য আরেকটি হল যে কোনো কাজে ধীরস্থিরতা অবলম্বন করা দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা এই দুটি গুণ ধৈর্য এবং স্থিরতা। এই তোমার এই দুটি গুণকে আল্লাহ সুবাহ আল্লাহ অত্যন্ত ভালোবাসেন সম্মানিত দর্শক আমরা কি চাই না যে আমি আল্লাহ প্রিয়পত্র হয়ে যাই আমরা কি চাই না যে আমার আল্লাহ আমাকে ভালোবাসুন আমরা কি চাই না যে আমার চরিত্রের কারণে আমার আল্লাহ সুবাহন তালা আমাকে অত্যন্ত স্নেহ করবেন যদি তাই চেয়ে থাকি তাহলে আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে আমাদের গুসাকে সংবরণ করতে হবে গুসাকে হজম করে নিতে হবে পুরান করিমে আল্লাহ সুবাহন তালাহায় সাত করেন মুতিদের আল্লাহ তালার ভয় যাদের অন্তরে আসে আল্লাহ তালার প্রিয় পাত্র যে সমস্ত ভাইয়েরা বোনেরা সে সকল আল্লাহর বান্দা এবং বান্দিদের আলোচনা প্রসঙ্গে আল্লাহ তালা বলেন হলকা গমিন আল ওলাহিনাস ওবুল মহসিনীন যারা নিজেদের গোসাকে নিয়ন্ত্রণ করতে পারে যারা নিজেদের রাগকে কন্ট্রোল করতে পারে ওলা আফিন আনিন্নাস এবং যারা মানুষকে ক্ষমা করতে জানে এ সমস্ত লোক সম্পর্কে এর পূর্বে আল্লাহ তালা ঘোষণা দিয়ে এসেছেন তারা হলেন মুতাকি ওল্লাহ ইয়হব্বুল মোহসিনীন এবং আল্লাহ তালা সৎকর্মশীল তার বান্দা এবং বান্ধীদেরকে ভালোবাসেন পছন্দ করে। আল্লাহ সুবাহ সুরা আলহান একশো চৌত্রিশ নম্বর আল্লাহর আসছে যে হাসান ইবনে আলী রাজি আল্লাহ তাহলে একবার তার বাসায় কিছু মেহমান এলেন তখন তার কাজের যে মেয়ে ছিল কৃতদাসী ছিলেন তার হাতে খাবারের বা মেহমানদের জন্য উপস্থাপনের জন্য কোনো খাবার বা পানের পাত্র তার হাতে ছিল সেটা নিয়ে তিনি যাচ্ছিলেন নিচে বসেছিলেন হাসান ইবনে আলির দাদি আল্লাহ তালানহ ভুলে অনিচ্ছাকৃতভাবে তার হাত থেকে সেটি ছুটে গেল এবং হাসান এবনে আলী রদি আল্লাহ তালানহুর মাথায় পড়ল একটু চিন্তা করি এ সময় আমাদের ক্রোধ কোন পর্যায়ে চলে যাবে খুবই স্বাভাবিক হাসান ইবনে আলি রাজি আল্লাহ তালানহ একটু রাগত দৃষ্টিতে তাকালেন সেই। দাসীর দিকে সঙ্গে সঙ্গে দাসী বলল কোরআনে ক্যারিমের আয়াত বলবরণ করে যারা নিজেদের ক্রোধকে নিয়ন্ত্রণ করে এ কথা শোনার সঙ্গে সঙ্গে হাসান আলী রাজি আল্লাহ তাল মাথাকে নিচু করে ফেললেন নিজের চোখকে অবনত করে নিলেন রাগকে কন্ট্রোল করে নিলেন কৃতদাসী এখানেই থেমে থাকেনি দ্বিতীয় পর্যায়ে সে বলল নাস। अपने राग के नियंत्रण करलें भलो कथा अल्लाह तला जरा मानुष के क्षमा करते चने संगे संगे हसानी आलिल्लाह ओई बाँदी के लक्ष्य करी तुम्हें क्षमाओं तक बात शेष अंश अल्लाहबुलहसिन आल्लाहसान करें सत्कर्मशील जरा भलो क्ज करें आल्ला तला तक भलोबाशें बा कथा शुने এহসানকারীদেরকে আল্লাহ ভালোবাসেন এটি শুনে তিনি বললেন যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম তোমাকে আমি স্বাধীন করে দিলাম অর্থাৎ আমি আল্লাহ তালার প্রিয় পাত্র হতে চাই আমি আল্লাহ তালার ভালোবাসার পাত্র হতে চাই আল্লাহ যেন আমাকে পছন্দ করেন আমার দুনিয়া এবং আখারাত উভয় জগৎ যেন সাফল্য মণ্ডিত হতে পারে সেজন্য আল্লাহর প্রিয় পাত্র হতে চাই আর এই জন্যই আমি তোমার প্রতি এহসান করলাম করুণা করলাম যাও যেহেতু আল্লাহ এহসানকারীদেরকে ভালোবাসেন আমি তোমাকে মুক্ত করে দিলাম সম্মানিত দর্শক প্রচণ্ড রাগের মুহূর্তেও আল্লাহ রসুল সাল্লাহাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সেই উপদেশ লা তকদব গুসা করো এটি যদি আমরা স্মরণে আনতে পারি আল্লাহ আল্লাহতালার সেই বাণী অলকাজ ওই মিন আল গেয়েজ যারা রাগকে সংবরণ করতে পারে এই কথাটুকু যদি আমরা স্মরণে রাখতে পারি যে রাগকে সংবরণ করতে পারলে মোত্তাকি হতে পারবো আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো তাহলে একজন ইমানদার হিসাবে एक जन मुस्लिम हिसाब आल्ला प्रियपा होते पर जाननाते जाभ करब एवं हमारगते पर जगते नानामुखी लज्जा थे नानामुखी नीचुता थे हमें निजेकें हेफाजत करते पर हमें इज्जत और सम्मान संगे बसबाश करते पर आल्ला तला सकल के राग गुस्सा नियंत्रण कर तफिक दान कराग गुस्सा के नियंत्रण कर आल्ला प्रियपात्र होते जानते अधिकार ही होते জাহান নাম থেকে নিজেকে মুক্ত করতে পারি সে সামর্থ্য আল্লাহ সুবাহন তালা আমাদের সকলকে দান করুন এই আশাবাদ ব্যক্ত করে একই বিষয়ে ইংশা আল্লাহ পরবর্তী কোনো পর্বে আলোচনা হবে ততক্ষণ আল্লাহ তালা আপনাদের সকলকে সুস্থ স্বাভাবিক এবং কল্যাণের মধ্যে রাখুন এই দোয়া করছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সুবাহিকা আশাদু আল্লাহ ওসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত Allah, Allah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 বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম। কে সমর্থন করুন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান পাউন্ড অ্যাকাউন্ট ইউরো অ্যাকাউন্ট ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার শর্ট কোড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 এই পিস টিভি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানী আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা